কনিষ্ঠ রাজকুমার আর কনিষ্ঠা রাজকুমারী বহুকাল আগে একজন রাজার আট সন্তান ছিল চারজন সুদর্শন রাজকুমার আর চারজন সুদর্শন রাজকুমারী রাজা তাদের নিয়ে গর্বিত ছিলেন কিন্তু তাড়াতাড়ি তাদের বিয়ে দিতে চাইছিলেন হম আমি আমার সন্তানদের বিয়ে কি করে দেব উনি কিছুক্ষণ এটা নিয়ে ভাবলেন আর নিজের হাতের দিকে তাকালেন এটা কি কি কি না হয়েছে? মা আমার আমি আমি করব রাজকুমারী অবাক হয়ে গেল ও এসো আমার কাছে আমার তোমাদের সবাইকে কিছু বলার আছে দেখো বাছারা মনে হচ্ছে আমি কোনো ভয়ানক রোগে আক্রান্ত হয়েছি ও আর রাজকুমারীরা ভয়ে একে অপরের দিকে তাকালো ওদের বিয়ে করার কোন ইচ্ছাই ছিল না আর সব থেকে ছোট ভাই বোন জুলিয়া আর রবার্ট সব থেকে বেশি অখুশি ছিল এই খবরে ও আবার করছেন তাই না আমরা কি করব তাহলে ঠিক তার পরের দিন খুঁজে তার সন্তানদের জন্য খুঁজে আনলেন বাবা আমি সত্যি বিয়ে করতে চাই না ও আমার ছোট্ট সোনা মা আমি হয়তো আর বেশি দিন বাঁচব না তাই আমি যেটা বলছি দয়া করে সেটা করো এইভাবে রাজকুমার ও রাজকুমারীরা তাদের ভাগ্য মেনে নিল সব শেষে রাজা এলেন জুলিয়া আর কাছে। রাজা কিছু বলার আগেই জুলিয়া বলতে শুরু করলো করলা আমি কাকে বে করতে চায় না আমরা আমাদের জীবন সাথে নিজেরাই আয় খুঁজতে চাই কিন্তু আমার সোনা মা তোমরা এখনো অনেক ছোট চিন্তা করো না বাবা তোমাদের ভালোই চায় আমরা তো নিজেরাই নিজেদের জীবন সাথে খুঁজে নেব হম হম তোমরা আমার পরোয়া করোনা তাই না আমি বুঝতে পারছি আমার অবস্থা আরো খারাপ হচ্ছে जीवन एकमात्र तुम्हें राजा के चिंतित अवस्था रेखे मोहल झेड़े बड़िए गल কিন্তু অসফল হলো। অনেক ঘুরে আর অনেক খুঁজে শেষ পর্যন্ত ওরা একটা সরাইখানায় ঢুকলো। মাফ করবেন আমি একজন ভ্রাম্যমাণ ডাক্তার আমাদের জন্য কোন কাজ আছে আমি রান্না করতে পারি আমি রান্না করতে পারি পরিষ্কার করতে পারি আমার মনে হয় তোমাকে দিয়ে আমার কাজ হয়ে যাবে আর আমার ভাই ও যদি এখানে কাজ না করে তাহলে আমিও করবো না আমার মনে হয় ওর জন্য একটা কাজ হয়ে যাবে আমার কাছে জুলিয়া ভালো করেই কাজ করছিল সরাইখানার মালিক লক্ষ্য করল রবার্ট কত ভালো আর ওকে প্রবন্ধকের কাজ দিল একদিন ওরা একটা আলোচনা শুনতে পেল যে রাজকুমার অ্যান্ড্রু অনেক দিন ধরেই খুবই অসুস্থ ব্যাপারটা হল আমার শরীরে অনেক ফোঁড়া হয়েছে ওনাকে কেউ এখনো সুস্থ করে তুলতে পারেনি জুলিয়া এটা শুনে রবার্টের কাছে গেল রবার্ট শোনো আমি শুনেছি নিমের পাতা বাড়ি নিয়ে এলো আর জুলিয়া সেগুলো থেঁতো করে ফুটিয়ে জলে রাখলো এগুলো আমাদের রাজকুমারের কাছে নিয়ে যেতে হবে কিন্তু কিভাবে আমি নিয়ে যাবো ওর কাছে ছদ্ম বেশি একজন সংবাদ প্রেরক হিসাবে ঠিক তারপরের দিন আর তোমার কেন মনে হয় যে এটা কাজ করবে এর আগে তো অনেকেই চেষ্টা করেছে কিন্তু তারা সবাই ব্যর্থ হয়ে গেছে আমি হব না এর মধ্যে একটা পাতা আছে যেটা বিশেষ পাতা আমি সেই দিনই পরের দিকে অ্যান্ড্রু একটু জল ওর হাতে ঘষে নিল আর দিনটা পেরিয়ে গেল ওর লক্ষ্য করল যে ওর ফোঁড়া কমে এসেছে কিছু তো একেবারে উধাও হয়ে গেছে দারুন এটা তো কাজ করছে দেখছি আমার আরো চেপ পাঠানো উচিত এরপরে সময় এগিয়ে চললো জুলিয়া রাজকুমারের সঙ্গে দেখা করতে গেল ওকে জল দিতে শেষ পর্যন্ত অ্যান্ড্রুদে উঠল তুমি তুলেছো। তোমার ওষুধ চমৎকার ছিল বুঝলে খুব ভালো রাজকুমার আমি খুব খুশি আপনার জন্য অ্যান্ড্রু অবাক হয়ে গেল। তোমার গেলটা কেন জানি না মেয়েদের মতন ওর আর রবার্টের ব্যাপারে সব বলল আমি এখানে এমন একজন মানুষকে খুঁজতে এসেছি যাকে ভালোবাসতে পারি আচ্ছা তুমি কি কোনোভাবে আমাকে ভালোবাসতে পারবে কারণ তুমি খুবই ভালো এবং দয়ালু তাই আর সত্যি বলতে এই কদিনে জুলিয়া ভেতরে ভেতরে সমর্থন করে ওকে বিয়ে করল রবার্ট আমি ভীষণ খুশি আমি সত্যি তোমার জন্য খুব খুশি জুলিয়া আশা করি তোমার একটা সুখী দাম্পত্য জীবন হবে পরের দিন রবার্ট পৌঁছে গেল আর যখন একটা লোকের কথা শুনতে পেল যে ওর বন্ধুর কাছে দুঃখের কথা বলছিল আমি আমার উত্তর নিয়ে তো নিশ্চিত ছিলাম রাজকুমারীর রই তিনটে শখ যে কি ভয়ানক কাজ আমি ওকে বিয়ে করার সুযোগ হারিয়ে ফেললাম ও এটা বেশ আকর্ষণীয় তাহলে আমি ভাগ্য পরীক্ষা করে দেখি তখন রবার্ট একজন সহকারীর বেশ ধারণ করল আর মোহলের ভেতরে প্রবেশ করল সেখানে লক্ষ্য করল রাজকুমারী তার স্বাভাবিক অবস্থায় রাজকুমারী দেখছি সত্যি খুবই সুন্দরী হুম আর উনি ছবি আঁকতে ভালোবাসেন কিন্তু রাজকুমারী লক্ষ্য করলো যে কেউ ওকে লক্ষ্য করছে হুম ও কোথায় থাকে কথা বলতে শুরু করলো আর ওকে ওর আঁকা সব ছবি দেখাতে শুরু করলো আমি জানি একটা আরো দুটো বাকি আছে রবার্ট মিশালকে খুব কাছ থেকে লক্ষ্য করলো ও আসলে আমি এখানে একজন সহকারী আর তুমি কেক বানাতে ভালোবাসো হ্যাঁ হ্যাঁ আমি কেক বানাতে ভালোবাসি এই কথা শুনে হেসে ফেললো আর রবার্ট খুব খুশি ছিল কারণ ও ওর দ্বিতীয় শখ জানতে পেরে গেছিল কিছুদিন পরে রবার্ট বাইরের বাগানে বসেছিল রাজকুমারী মেশাল সত্যি ঠিক তখনই আর দেখলো একজন যে ওটা রাজকুমারী মেশেল ওটা তো রাজকুমারী ও যাচ্ছে তা কোথায় ও ওর পিছু ধাওয়া করলো গ্রাম আর জনবহুল রাস্তা পেরিয়ে ও আ! যাচ্ছে তা কোথায় ওরা শীঘ্রই একটা অন্ধকার গলিতে প্রবেশ করলো যেখানে রাজকুমার নিজেকে লুকিয়ে নিল এটা আপনার জন্য খুব তোমাকে আমার জন্য তুমি কি এনেছো তোমার জন্য একটা দারুণ গরম পোশাক রবার্ট এই সব কিছু খুবই আগ্রহ ভরে দেখল রাজকুমারী এইভাবে অনেক গরিব আর দরিদ্র মানুষদের সাহায্য করলো এই দেখে ও তাড়াতাড়ি অ্যান্ড্রুর রাজত্বে ফিরে গেল ও অ্যান্ড্রুর কাছ থেকে রাজকীয় কিছু বস্ত্র উপহার চাইলো যাতে ও রাজকুমারীকে বিয়ের প্রস্তাব দিতে পারে ঠিক আছে তোমার যা ইচ্ছে নিয়ে যাও রাজকুমার রবার্ট তাড়াতাড়ি মিশালের রাজতে ফিরে গেলকীয় ভাবে দেখা করলো তখন রাজকুমার পার্ট হাসলো আর উত্তর দিতে প্রস্তুত হলো তোমার যেটা প্রথম শখ যেটা তুমি ভালোবাসো সেটা হলো ছবি আঁকা ঠিক কথা কিন্তু এটা খুবই সাধারণ শখ এবার দ্বিতীয়টা বলো দ্বিতীয়টা হলো কেক বানানো? রান্নাঘরে যখন সেখানে কেউ থাকে না আমি আমি ঠিক কথা কিন্তু কিন্তু তুমি পারবে না শেষের সেটা কি হতে পারে সেটা কি এটা যে তুমি নিস্তব্ধে মহল থেকে বেরিয়ে রাস্তা ধরে গিয়ে তোমার রাজ্যের গরিব মানুষদের সাহায্য করো সব সঠিক উত্তর শুনে রাজকুমারী অবাক হয়ে গেল আচ্ছা আমি কি তোমাকে বিয়ে করতে চাই যার হৃদয় এত নরম ঠিক একটা কেকের ও হঠাৎই বুঝতে পারল যে রবার্ট আসলে কে ও অবাক হলো যেভাবে ও নাটক করছিল আর সাথে সাথে খুশিও হল যে রবার্ট খুবই চালাক বুদ্ধিমান এবং দয়ালু এটা বুঝতে পেরে পরের দিনই ওর সাথে মিশেলের বিয়ে হয়ে গেল আর বিয়ের পরেই রবার্ট আর জুলিয়া দুজনেই তাদের জীবন সাথীকে নিয়ে ওদের রাজ্যে পৌঁছলো। রাজা খুবই অবাক হয়ে গেছিল আর খুশিও হল যে তার সন্তানরা এত ভালো মানুষদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে বাবা তোমাকে দেখে বেশ ভালো লাগছে রাজা বললেন যে ওনার অসুস্থতা খুব একটা গুরুতর ছিল না আর ডাক্তার ওনাকে সারিয়ে তুলেছেন আমি একটু কিন্তু আমি ওদের জন্য গর্বিত যে ওরা ওদের প্রকৃত ভালোবাসা খুঁজে পেয়েছে তুমি তো নাটকের রানী ওটা আসলে রাজা হবে আর তারপর রাজা ওটো বুঝতে পারল যে নিজের সিদ্ধান্ত সন্তানদের ওপর চাপিয়ে দেওয়া কত বড় একটা ভুল প্রত্যেকের উচিত তাদের সন্তানদের ছেড়ে দেওয়া যাতে ওরা নিজেদের ভাগ্য নিজেরা বেছে নেয় আর কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া উচিত নয়